মসজিদ গুলো আল্লাহ ঘর এই ঘরের অনেক শান এবং মর্যাদা এবং এই ঘরে আসার মধ্যে অনেক স্বভাবের অধিকারী হতে পারে মানুষ এবং আসার কতগুলো আদাব রয়েছে আসার পরে কতগুলো আদাব এবং আসাম রয়েছে সেগুলো আমরা বিগত সেশনে কিছু শোনার চেষ্টা করেছি বাকিগুলো এখন আমরা আবার ইশা আল্লাহ শোনার চেষ্টা করবো মসজিদের এখন ঢুকে গেলাম যাওয়ার পরে কী কাজ দুই কথা হেত মসজিদের কথা আলোচনা হয়ে গেছে এরপরে কোন লাইনে বসবো কোন সফে বসবো সামনে সফে বলবো না পেছনে সাফে যাবো এই প্রসঙ্গে নবী করিম সাল আলিয়াল্লাম আমাদেরকে সামনের সফে বসার জন্য খুবই উৎসাহিত করেছেন তিনি বলেছেন তিনি সাধ করলেন যে লোকেরা যদি জানতো ফিন আজানের মধ্যে কি পরিমাণ সবাব আছে আর একদম প্রথম কাতারে নামাজ পড়ার কি স্বভাব আছে এটা যদি তারা জানতো তাহলে সবাই আজান দেওয়ার জন্য অস্থির হয়ে যেত এবং সবাই প্রথম কাতারে আসার জন্য এক একসঙ্গে তখন ঠিক করা মুশকিল হতো কাকে আজানে দায়িত্ব দিতে হবে কাকে জায়গা দেওয়া যাবে প্রথম কাতারে সবাই একসঙ্গে এসে গেলে শেষ পর্যন্ত একটা লটারি দিয়ে ঠিক করা হতো যে কার নাম উঠে সে আগে লাইনে উঠবে সে আজান দেবে তাহলে দুটো আমলের মধ্যে এত সভাব আজান দেওয়ার মধ্যে আর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 তৃতীয় লাইনে চলে যান মসজিদের ভিতরে এরকম করা হাতাহাত একটু পরে আমরা মসজিদের আদর সংক্রান্ত আরো কিছু কথা আছে সেখানে হবে যে কিভাবে মসজিদে শান্ত থাকতে কথা উঁচু করা যায় না ঝগড়া করা যায় না মসজিদে এসে অনেকে দেখা গেলো যে ওই ওয়ালের দিকে এদিকে ফিরে বসেন ওই ওয়ালের হেলা দিয়ে এদিকে ফিরে বসেন অনেক সময় ওয়ালে হালান এটাও কিন্তু এই হাদিসটি তবরানিতে এসেছে এবং তার সনদটি হাসান যে প্রত্যেকটি জিনিসের একটা সাইয়দ আছে লিডার মজলিসে বসার লিডার হচ্ছে কেবলামুখী হয়ে বসা তাহলে বিশেষ করে মেষ্টিতে যখন আমরা বসবো তখন আমরা কেবলামুখী হয়ে যেন বসি উল্টা দিকে উত্তর দক্ষিণ দিকে ফিরে জামা না বসি বিশেষ করে কিছু লোক আছে যে একদম কেবলার সাইডে গিয়ে উল্টা দিকে হেলা দিয়ে বসে আর অন্য মুসাল্লির নামাজ পড়বে আর কোন কোনো মুসাল্লি একটু মোতাবাদে হবে আল্লাহর কাছে কাঁদে নরম হয়ে পড়ে আর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 হাঁটা চলা দোড়া দৌড়ি করা এগুলো করা যাবে না শান্তভাবে আল্লাহ এবই মসজিদে সময় কাটাতে হবে অন্য স্টেশনের পাশে এসেছিল ব্যবসা বাণিজ্য যারা করে তারা যদি মসজিদে না আসতে পারে এখন রেজাল উল্লাহি হিমতিজার রাত্লা ভাই আমি দেখলি ইল্লাহ আল্লাহ তালা বলেছেন এমন কিছু নেককার লোকজন আছে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তালাকে ডাকা থেকে তাদেরকে মানা করতে পারেন ব্যবসায়ীও প্রয়োজন বোধে তিনি তার দোকানকে কয়েক মিনিট বন্ধ রেখে জামাতে নামাজ পড়ে আসবেন এটা হচ্ছে উত্তম এই জন্য সৌদি আরবে আজান হয়ে গেলে দোকানপাট সব বন্ধ আর সেখানে নামাজ হিসাবে কোনো বেচা কিনে হবে না এই আয়াতকে রক্ষা করে মুসলমানদের এটাই প্র্যাকটিস হওয়া উচিত আপনি দোকানের মধ্যে একটু লিখে গেলেন যে দশ মিনিট পরে আবার খোলা হবে এইটা যদি কেউ প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার সান আপনার দ্বারাজাত অনেক বলন্দ হয়ে গেল আপনার প্রশংসা করে আল্লা তালা করাম শরীফে এই সুরা নূরে ছয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন যে এমন কিছু বান্ধা আছেন ব্যবসা যে কিছুই তাদেরকে আল্লাহকে ডাকার থেকে রুখতে পারে না আপনি এই মর্তব্য গ্রহণ করুন আপনার সুযোগ আছে দশ মিনিটে নামাজ পড়ে শেষ করা যায় ফরজটা দরকারে খালি মসজিদে পড়েন শূন্য দোকানে দাঁড়িয়ে পড়েন অসুবিধা নেই এই হিম্মত করেন তাহলে মসজিদের মধ্যে আল্লাহ আদি না পারমিশন দিয়েছেন মসজিদে কে উঁচু করতে মসজিদের শানকে উঁচু করতে আর আল্লাহকে ডাকতে এবং এদিকে আজকাল তাসপি করতে এই জন্য এখান থেকে এই নিয়ম হলো যে মসজিদের মধ্যে কোনো ধরনের গল্প গীজব আড্ডার আসর বসানো যাবে না আল্লাহর এ বাদতের জন্য এই মসজিদকে ব্যবহার করতে হবে কোন সরুগর মাচানো যাবে না এর পাশাপাশি দিনই তালিমের জালসা ক্লাসগুলো কোরআন শিখার ক্লাস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 ও বর্জনীয় আজ রাত সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেটলিনেট মিসকশন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore pratiryog pratibar rat 9 tay apuno samprachar shokal 10:30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 दर्शक मंडल मस्जिद आदब अहकाम ग বিরতির আগে বলেছিলাম যে একটা হাদিস রসুল উল্লাহ সাল্লাম সাদ করেছেন মসজিদে কথাবার্তা না বলার ক্ষেত্রে সেটা হচ্ছে তিনি একবার এতেকাফ করছিলেন এতেকাফা রসুলুল্লাহি সাল আলী ওসলি মসজিদ ফাসামি আহমিয়া জাহারুন আবিল কোরআন তিনি এতেকাফ অবস্থায় মসজিদে ওনার তাবু মত ছিল সেখানে বসে আছেন বা ইবাদত করছেন তিনি দেখলেন যে কিছু মুসল্লি জোরে জোরে কোরআন তালাবাদ করছে মসজিদে ফাঁকা সাফা শ্বেতের তিনি ওনার পর্দা সরিয়ে দিলেন ওনার তাবুটা থেকে এরপরে বললেন আলা ওকাল আল্লা কুল রব্বাহ ফালাই বাহ বা আহ তোমরা সবাই আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা বলছো আল্লাহ তালার সঙ্গে মুনাজাতে আছো কেউ নামাজ পড়ছ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 এই জন্য মসজিদে আদব রক্ষা করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করা দরকার আরেকটা হলো কোনো কোনো মসজিদে অ্যানাউন্স করা হয় কার কি হারিয়ে গেছে সেগুলোর ব্যাপারে মসজিদে কারো ঘড়ি হারিয়ে গেছে কারো মানি ব্যাগ হারিয়ে গেছে আজকাল মোবাইল হারিয়ে যায় অজু করতে গিয়ে রেখে আসে ইমাম সাহেবকে অনুরোধ করে একটু বলে দেন আমার মোবাইলটা হারিয়ে গেছে কেউ পেয়েছে কিনা এটা ঠিক আছে কি না এটা করা ঠিক নয় এই ব্যাপারে কে হারিয়েছে সহি মোসলুমি এসেছে কোন হারানো জিনিসের এলান করছে তাহলে তোমরা তাকে বলে দাও যে আল্লাহ তালা তোমার এই জিনিসটা আবার তোমাকে ফেরত না দেখ মানে তুমি যেন না পাও এই বদা করো তার জন্য মসজিদে অ্যানাউন্স করলো কেননা মসজিদগুলো এই অ্যানাউন্স করার জন্য নির্মাণ করা হয় নি অন্য রেওয়ায় এসছে ইদারিফিন মসজিদে ফাকুল উল্লাহ আর বাহ্লাহ তোমরা যদি দেখো কেউ মসজিদে বেচা করছে বেচা ঘোষণা করছে তাকে বলে দাও যে আল্লাহ তালা তোমার ব্যবসার মধ্যে কোনো লাভ না দেখ লোকসান হয়ে থাক বদর তার জন্য তাহলে মসজিদে অ্যানাউন্স করা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 দিনে এলএমের কারণে এটা অ্যালাউড হয়েছে ছাড়া আর কোনো অন্যান্য সভা সমিতি অন্যান্য দুরিয়াবি কারণে কোনো মিটিং ইত্যাদি আলোচনা করা মসজিদে অ্যানাউন্স করাকে অ্যাভয়েড করতে হবে এটা ঠিক না এরপরে হলো তাহরিম ইত্তি খাদ কবুর মাসেদ মসজিদের মধ্যে কোনো কবর দেওয়া বা কবরের উপরে মসজিদ বানানো এগুলো নিষেধ কোনো কোনো জায়গায় দেখবেন যে মসজিদে মাঝখানে কবর আছে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 তাদের বড় বড়ো তাদের বুজুর্গদেরকে তথাকথিত সেখানে কবর দেয় তাদের গির্জার ফ্লোরের নিচে কবরে ভর্তি মুসলমানরাও এরকম করা শুরু করেছে একেবারে মাজারকে মসজিদে ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক না এমন ওয়াল রাখতে হবে দূরত্ব পায়দা করে ফেলতে হবে যাতে করে মসজিদে এবং কবরস্থানের মধ্যে একদম পরিষ্কার দেওয়াল খাড়া হয়ে যায় কোনো রকমেরই ওপেন এরকম রকম না হয়ে যায় এরপরে মসজিদের আরও কিছু আদব আছে মসজিদের মধ্যে জুমার দিনে জুমার আগে কোনো এলেমের হালাকা করা ঠিক না কোনো দার্সের ব্যবস্থা করা ঠিক না জুমার আগে কারণ জুমার মর্যাদা জুমার খুদ্বার মর্যাদা এতে লঙ্কিত হয় এ ব্যাপারে হাজিস হচ্ছে নাহা রসুল্লাহ সাল্লসম আনিল তানুদ্ আশা মসজিদ আনিল বাই ওয়া শেরায় ফিহি ও আনিয়া হালাকা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 লঙ্ঘিত হয়ে যায় সবাই ইন্তজার করবে জুমার খোঁতবার জন্য তার আগে কোনো দার্স নেই এখান থেকেই অনেক মহাক্কে ওলামায় কেরামের ফতুয়া হচ্ছে মসজিদে খোঁতবার আগে যে বয়ান করা হয় আরবিতে খুতবা হয় তার আগে যে বাংলা বয়ান উর্দু বয়ান ইংলিশ বয়ান এই অনেক মহাক্কে ওলামায় কেরাম এটাকে বেদাত মনে করেন এটাকে নিষেধ করেন এই হাদিসের আলোকে এজন্য অনেকেই মসজিদে মেইন খোঁদবার ভিতরে যদি লোকেরা আরবি না বুঝে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি উর্দু এগুলার বয়ান করেন আপনি ইউরোপ আমেরিকা গেলে অনেক মসজিদে আছে মাসা আল্লাহ যে তারা নামাজের আগে বয়ান করেন না এই হাদিসের কারণে মেইন খোঁতবার ভিতরে কিছু আরবি কিছু ইংরেজি কিছু বাংলা বা ইংলিশ যেটা ভাষাভাষী লোক সেখানে আছে সে ভাষাকে ব্যবহার করেন এটাই সেফ কিন্তু আমাদের উপমহাদেশে ম্যাজরিটির লোকেরা আগে বয়ান করে এবং আরবি খোদ বা মুক্তশার রাখবে আরবিতে দেওয়া ভালো কিন্তু যদি লোকেরা অনারব থাকে বুঝে না তাহলে তাদের বুজার মতো ভাষা ব্যবহার করা উচিত কারণ খোদবার মাকসুদ হচ্ছে লেসন নেওয়া খোদ বা মাকসুদ তেলাওয়াত নয় মেজরিটি ওলা মাইকার মনে করেন যে খোদ আরবি ছাড়া অন্য ভাষায় অ্যাড করার ব্যাপারে কোনো আপত্তি নাই। এই ইউরোপ আমেরিকায় মাসা আল্লাহ মেজরিটির মসাজিদে আগে বয়ান করা হয় না বেদাতকে অ্যাভয়েড করার জন্যে মেইন খোঁজবার মধ্যেই অন্য ভাষাকে ব্যবহার করা হয় আমার দৃষ্টিতে এর ফায়দা বেশি এবং এ শরীয়তে দৃষ্টিতে কোনো আপত্তি নেই মসজিদের আলোচনা এখন আমাদের শেষ হয়নি কিন্তু আমাদের এই সেশনটা শেষ হয়ে গেল আমরা আগামী সেশনগুলিতে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ শেষ হওয়ার আগে আমরা আপনাদের এক একটা প্রশ্ন নেই ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হলো আপনি একটু আগে বলেছিলেন যে সিরিককারী ব্যক্তির পিছনে নামাজ হবে না তো এই প্রশ্ন যে আমি যেখানে বাস করি সেখান থেকে যদি আমি একশোটা মসজিদ ধরি তো সেই একশোটা মসজিদের মধ্যে আমার জানা মতে কোনো ইমামই সিরিক মুক্ত নয় তো এখন আমি চাই যে মসজিদের সঙ্গে আমার মনটাকে আবদ্ধ রাখতে আমি মসজিদের জামাতে নামাজ পড়তে চাই তো এক্ষেত্রে আমি কি করব তারা বিদাত্রাকে ছেড়ে দিলাম আমি তারা প্রকাশ্য শিরিক করছে এবং সিঁড়ি লিপ্ত আছে তারা বড় বড় শিরিক করছে সিরিকে কথা বলছে তো আমি কি করব তাদের সঙ্গে কি জামাতে আমি নামাজ পড়বো আর দ্বিতীয় প্রশ্ন একটা হলো আমি জানতে চাই আপনার কাছে যে সমস্ত মসজিদে সব মসজিদে অনেক সময় একটু বেদায়ত করলে আমরা ধারণা করে সেরে করে ফেললাম আর কনফার্ম হন যে করে আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকে তাহলে এইরকম মসজিদ থাকলে কি করা যায় জামাত কিভাবে মিস করবেন আর মসজিদের সঙ্গে সম্পর্ক মোটেই হলো না একদম কনফার্ম করছে আচ্ছা ঠিক আছে তাহলে সেখানে আমরা কি করা উচিত আমার দৃষ্টিতে আপনার মতো দুই চারজন লোককে আপনি করেন যারা সেরিক সম্পর্কে সচেতন হবে এবং পরিহার করার জন্য তারা সিদ্ধান্ত নেবে আপনারা কয়েকজনে হিম্মত করতে হবে যে এমন একটা মসজিদ আপনারা নির্মাণ করবেন যেখানে শেরেক মুক্তভাবে আপনারা নামাজ পড়তে পারবেন এটা আপনাদের জরুরি কাজ হয়ে গেল যে যে ভাবে আমরা এমন একটা মসজিদ তৈরি করে ফেলি যে মসজিদের ইমাম সাহেব বা নামাজি লোকেরা বিনা আসের সেখানে তারা নামাজ চাপ পড়তে পারে এটা আপনাদের প্রতি একেবারে ফরজ হয়ে গেছে আমাদের সময় শেষ হয়ে গেল দর্শক মণ্ডলী আমরা ইশা এই মসজিদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ শোনার নিমন্ত্রণ থাকলো অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত shadow one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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য ও উন্নদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে আর সমাধান আছে যেহেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পেএসটিভিকে একটি আন্তর জাতি খেতি shampoṇṇu ইসলামিক টেলিভিশন চ্যানেল এত টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শৌতি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল বিএস টিভি নাই কেন নয়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 পাউন্ড এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি তিন এক শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সমাধান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 ममिनेर दायित जाना जन्म आकी दा प्रति रविवार और शुक्रवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंगदे पीस टी बांगलाय